মানবতার সমাধানো হ الله رب طول وحل وحل الله السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد امره تفسير قره سوره المدثر আয়াত নম্বর আল্লাহ আল্লাহের সাদ করেছেন কুল্লো নফসিম বিসাবাত রাহিনা প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কৃত দায়ে আবদ্ধ প্রত্যেক ব্যক্তি নিজ কর্মের জন্য আবদ্ধ থাকবে তাতে বাধা থাকবে অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যা কিছু করবে যা কিছু বলবে যদি তা মন্দ হয় তা পাপের কাজ হয় পাপের কথা হয় তো অবশ্যই তাতে বাধা থাকবে এবং তাকেই জবাবদেহি করতে হবে আর তাকেই এর শাস্তি ভোগ করতে হবে কেউ কারো বোঝা উঠাবে না আর কেউ কারো বোঝা হালকাও করবে না আর কেউ কারো সাহায্য করতে পারবে না যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করে কেউ পৃথিবী থেকে চলে যায় ইল্লা আসহাব আলিয়াম তবে যারা ডান পাশের লোক অর্থাৎ যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে এরা কিন্তু নিজের গোনার বোঝায় বাধা থাকবে না কারণ তারা সৎকর্মশীল ছিল যার ফলে ভুল ভ্রান্তি কিছু হলেও আল্লাহ পাকে তাদের ফরজ অজেব আদায় করার কারণে হারাম নাজায় কবিরা থেকে বেঁচে থাকার কারণে গায়ের ছোটো ছোটো গোনাগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন নবীকার আল্লাহ ইসলামের হদি সাহেব আসল্লা আতুল হামস যারা পাঁচ অক্টো সাল্লাত আদায়ী করবে অল জুমাতু তু এল জুমা আর যারা জুমার। সলাত আদি করবে ও রামান ওলা রমাদান আর যারা রমজান মাসে আল্লাপের হক আদেই করবে অর্থাৎ রমজান মাসের সিয়াম যা আল্লাহ ফরজ করেছেন সেই শ্যাম পালন করবে মোকা ফেরা তুললে মা না হন না এর মাঝের গুনাগুলি এ এ মচন করে দিবে। মুছে ফেলে দিবে। তাহলে পাঁচক তো সলাদ দিয়ে গোনা মাফ হয় জুমার সলাদ দিয়ে গোনা মাফ হয় আর রমজান মাসের শ্যাম দিয়ে গোনা মাফ হয় কিন্তু শর্ত একটা লাগেছে না এজাজ না এজাজিলকা বাইর যদি কাবিরা গোনা থেকে বেঁচে থাকে তাহলে বোঝা হয় নামাজ দিয়ে আপনার চুরিকার গোনা মাফ হবে না নামাজ দিয়ে আপনার ব্যবচারের গুনা মাফ হবে না নামাজ দিয়ে আপনার কোনো ফিল্ম দেখার উলঙ্গ ছবি দেখার গুনা মাফ হবে না নামাজ দিয়ে মদ খাওয়ার গোনা মাফ হবে না নামাজকে আপনার হারাম আর রুজি রোজগার এই গুনা মাফ হবে না হ্যাঁ যদি কাবিরা গোনা থেকে বেঁচে থাকেন তাহলে বাকি ছোটোখাটো গোনা ভ্রান্তি। মাফ হয়ে যাবে এজাজ থনে বাতিল কাবায়ের যদি কাবিরা গোনাগুলি থেকে বেঁচে থাকা হয় অর্থাৎ ওই নামাজি ব্যক্তি ওই রোজাদার ব্যক্তি যদি বেঁচে থাকে যে ব্যক্তি কাবিরা গোনা থেকে বেঁচে থাকলো তার ইতিবাচক ঠিক আছে অর্থাৎ ফারায়জ ওয়াজেবাদ ঠিক আছে আর নেতিবাচক আল্লাহ যা নেগেটিভ বলেছে এগুলো করিও না এগুলো করিও না করিও না ওগুলো ঠিক আছে আর বাকি ভুলভ্রান্তি মানুষের হতে পারে ভুলভ্রান্তি হইলে তার মধ্যে আল্লাহ পাকের কাছে যেই ব্যক্তি পাচক তো নামাজি হবে আর সেই ব্যক্তি অবশ্যই তবা করছে আল্লাহ পাক মাফ করবেন কিন্তু বিনা তবে মারা গেলে আল্লাপাক শাস্তি দেবেন অথবা আল্লাহ ইচ্ছা করলে রহম করবেন আল্লাপাকের সাথ করেছেন তারপরে জান্নাতিদের অবস্থা আর জাহান্নামীদের অবস্থা সম্পর্কে ফি জান্নাতি আতা আলম আনিল মুজরামিন জান্নতে জিজ্ঞাসাবাদ করবে জান্নাতিরা একে অপরকে অপরাধীদের সম্পর্কে আল্লাহ মুজির মিন বলেছেন তাহলে যাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে তারা অপরাধী আর পৃথিবীতে অপরাধী সমাজে অপরাধী কারা যারা সমাজ বিরোধী কাজ করে তার অপরাধী যারা দেশবিরোধী কাজ করে তারাই অপরাধী শুধু না তারাও অপরাধী কিন্তু যারা ইসলাম বিরোধী কাজ করে তারা অপরাধী যারা ফরজ অজ ছাড়ে তারাও অপরাধী যারা ব্যক্তি পাপ করে গোনা করে তারাও অপরাধী আল্লাহাপনাতিরা জান্নাতে একে অপরকে অপরাধীদের সম্পর্কে জিজ্ঞেস করবে মা সাল্লাহ কাকু ফি সাকার যে তোমাদেরকে জাহান্ন কে নিয়ে গেছে তাহলে আল্লাহ পাকরা বলেন যেন বলছেন যে জান্নাতিরা জান্নাতে চলে যাওয়ার পরে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে আল্লাহ পাকি কথা বলার ব্যবস্থা করে দেবেন জান্নাতিরা জাহান্নামীদের সাথে কথা বলবেন তার ব্যবস্থা করে দেবেন আজকে পৃথিবীতে এই যান্ত্রিক সভ্যতার যুগে এটা কেউ অস্বীকার করবে না সারা জীবন একটা লোকের সাথে সাক্ষাৎ ঘটল না কিন্তু আপনার ঘনিষ্ঠ বন্ধ হয়ে গেছে ফেসবুকে হোক আর আপনার টেলিফোনের মাধ্যমে হোক অথবা যে কোনো মাধ্যম দিয়ে হোক না কেন মা সাল্লা কাকম ফি সাকার তোমরা জাহান নামে কেন আসলি কালু তখন প্রথম উত্তর শোনো প্রথম উত্তর হচ্ছে লম মিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজ পড়তাম না মুসল্লিকে আগে বলা হয় মুসল্লি যে পাঁচ অত্তর নামাজ পড়ে আর যদি তিন অক্টো পড়ে থাকে বলবে যে আমরা মুসল্লি ছিলাম হ্যাঁ দুনিয়া তো তিন অক্টকে পড়াকে মুসল্লি বলা হয় মুসল্লিওকে বলা হয় যে ব্যক্তি নিয়মিত পাঁচ অক্টো সলাতের হেফাজত করে আর যাকে নামাজ পড়তে দেখা যায় আবার মহিলাদের মতো ঘরেও নামাজ পড়ে না কারণ মহিলার মতো ঘরে যাওয়া নামাজ পড়ে গ্রামবাসী কি করে জানবে সমাজের লোক কি করে জানবে যে মুসল্লি করে। তাদের সাথে হয়ে পুরুষরা তোমরা জামাতে নামাজ পড়ো জামাতে নামাজ পড়ো কালু এরা বলবে আমরা মুসল্লি ছিলাম না প্রথম অপরাধ তাহলে বোঝা গেল যে বেনামাজি হওয়া অপরাধ মুজরিম দেশকে জিজ্ঞেস করবে অপরাধীদের কি হয় আর অপরাধীরা প্রথম অপরাধ বলবে যে আমরা নামাজ পড়তাম না বলাম না কোনো তেমন মিসকিন আর আমরা দরিদ্রকে অন্ন দিতাম না অর্থাৎ জাকাত দিতাম না অথবা জাকাত ছাড়াও হয়তো গ্রামে এমন অভাবই রয়েছে জাকাত দিয়েও সমস্যার সমাধান হয় না সুতরাং আরও কিছু দানের প্রয়োজন রয়েছে সেই ক্ষেত্রে আমরা গরিবকে খেতে দিতাম যদি আপনার বাড়িতে খাবার অভাব নেই খাবারের অভাব নেই আর পাশের বাড়ির লোক ক্ষুধার্ত আছে খেতে পারছেন না আপনি তিনবারের যে পাঁচবার খাচ্ছেন আরেকটা লোক দুইবার পাচ্ছে না তার ছেলেমেয়েরা দুইবার পাচ্ছে না তাহলে অবশ্যই জবাবদেহি করতে হবে অবশ্যই এখানে দান করা ফরচ জাকাতি শুধু ফরজ নাই এই ক্ষেত্রেও দান করা ফরজ আপনাকে অবস্থাটা জানতে হবে আপনার সামান্য কিছু অসুখ হলে চিকিৎসার অভাব নেই সাধারণ ডাক্তারের কাছে জানে স্পেশালিস্ট ছাড়া আর একটা গরিব মানুষ অপারেশন করতে পারছে না গরিব মানুষ তার ছেলেমেদের চিকিৎসা চিকিৎসায় ট্যাবলেট কেনার পয়সা নেই তাহলে অবশ্যই এখানে ফরজ খরচ করা আমরা দরিদ্রদেরকে অন্ন দিতাম না অকন্যা না খুদ ও মাল খায় জিন আর আমরা যারা সমালোচনাকারী তাদের সাথে সমালোচনা করতাম লোকদের সমালোচনা ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য ইসলাম সন্ত্রাসী খাই মুসলিম কট্টপন্থী এই ধার্ম নামাজির লোকগুলির কট্টপন্থী ইত্যাদি ইত্যাদি আর এছাড়া মৌলবাদী এই রকমের বহু নাম রয়েছে যে নামগুলি ইসলামের শত্রু ইহুদিরা আবিষ্কার করেছে আর তা মুসলিম সমাজের মুনাফিকরা ব্যবহার করে থাকে মুসলিমদের সম্পর্কে অন্যরা তো করেই কিন্তু মুসলিম সমাজের বিধির মুনাফিকরা মুসলিমদের সম্পর্কে সমালোচনা করে থাকে না মজা পড়তো না আর সমালোচনা করতো ভালো মানুষদের ভালো মানুষদের যদি সামান্য ত্রুটি পায় তো তিলকে তাল করে আর এরা বড় বড়ো অপরাধ করে না চোখে আসে না সমাজের অপরাধীরা বড়ো বড়ো অপরাধ করে তা চোখে আসে না কিন্তু একটা ধর্মিক মানুষ যদি একটা কোন সময় একটা ভুল করে দিয়ে থাকে তো ওটাকে খুব হাইলাইট করা হয় আল্লাপা কেরসাদ করেছেন যে এরা বলবে অখন না নবির দিন আর আমরা প্রতিদান দিবসকে মিথ্যা মনে করতাম যার ফলে কোনো প্রস্তুতি নিইনি যার ফলে কোনো প্রস্তুতি নেই হাত তাকে এমনকি আমাদের কাছে মৃত্যু এসে গেছে মৃত্যু আসা পর্যন্ত আমরা এইসব ভ্রুকে বি করিনি তাহলে মৃত্যু আসা পর্যন্ত যার এই ভ্রুক্ষেপ হইল না যে আল্লাহ কে আমাকে সৃষ্টি করেছে আমি কোথা থেকে এসেছি কি আমাকে পাঠিয়েছেন কি উদ্দেশ্যে পাঠিয়েছেন আমার সৃষ্টির উদ্দেশ্য কি আমি কোথায় যাচ্ছি কোথায় যেতে হবে মৃত্যুর কথা তো সবাই বিশ্বাস করে নাস্তিক বলে যে মরতে হবে কিন্তু প্রাকৃতিক মত তারপরে কিছু আছে সব বিশ্বাস করে না কিন্তু আপনি কি আপনি যে বলছেন আমি মুসলিম তাহলে মতের পরে আমার কি হবে কবরের জীবনে আবার যখন আল্লাহ উঠাবেন বিচার দিবস সেই দিন আমার কি হবে প্রথম হিসাব কিসের হবে সলাৎ সম্পর্কে এসব কথা সারা জীবন কোনো চিন্তা করার অবসর হয়নি হাত্তা তানালে মত চলে এসেছে তাহলে এটা হচ্ছে ইমান ভঙ্গকারী বিষয় যারা সারা জীবন ধরে ইমান ইসলামের দিকে ভ্রক্ষেপ করলো না সেটা হচ্ছে ইমান ভঙ্গ করে একটি বিষয় না দিন শিখলো লায়াত আল্লাহ শিখলো না আর আমল কর্মও করলো না তারা অবশ্যই আল্লাহ পরকালে বিশ্বাসী নয় যদি বিশ্বাসী হইতো আল্লাহ পাখের এ বাদাতে আর পরকালে তাহলে অবশ্যই সে অনুযায়ী কর্ম হইতো ফামাত নামে চলে গেছে এ কথা চিন্তা করিও না যে বেনামাজি ছিল কিন্তু সাফা আত্ম আছে না না আল্লাহ তাদের ক্ষেত্রে কাজে আসবে না কথা এবং এটি হচ্ছে রসুল সাল্লা সাল্লামের বাণী আর এটি হচ্ছে রসুলের সাহাবাই কিরামদের ইজমা ঐক্যমত কাহ ইনকুফর সাহাবাইকেরামরা সলাফগণ এরা কোনো আমল ছেড়ে দিলে কুফুরি হয় এটা মনে করতেন না গায়ে রাজ শুধু সলাৎ সলাতের ক্ষেত্রে ছেড়ে দিলেই তার কুহু বলা হয়েছে অশিকার করা অস্বীকার রোজাকে অস্বীকার করলো কা আরে হেজা পর্দাকে অস্বীকার করলো কুফুরি হবে কিন্তু নামাজ ছেড়ে দেওয়াকেই সাহাবাই কেরামরা কি মনে করতেন কুফরু মনে করতেন এটা প্রখ্যাত তাবই শকিক তিনি বলছেন এরা উপদেশ থেকে বিমুখ হয় কোরআন থেকে তাহলে তাদের ক্ষেত্রে এ আয়াত প্রযোজ্য কান্না মুস্তান ফেরা এই মক্কার কাফের মুশ্রিকদেরকে মনে দেখে যে এরা হচ্ছে ভয়ে ভীত সন্ত্রস্ত গাধা গাধা যদি ভয় পেয়ে যায় তো এইদিক সেদিক ছোটাছুরি শুরু করে দেয় তো রাসোরআালাম যখন কোরআনের দাওয়াত দিতেন তৌহিদ এর দাওয়াত দিতেন তখন এই কাফির মুশ্রিকা এইদিক ছোটাছুড়ি শুরু করে দিত আল্লাহ পাক তুলনা করেছেন ভীত সন্ত্রস্ত গাধার সাথে ওদের ফরাতমিন কাসওয়ারাজ যেই গাধা সিংহ দেখে পালাচ্ছে সিংহ যদি দেখে নেয় গাধা তো কিভাবে পালায় ওইরকম পালা পালাচ্ছে কাফের মুশ্রিকা রসুল ইসলাম মুখী করে আল্লাহ চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতা লিপতে হয়ে যান যা পার্থিব লোভ কে করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ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 আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভি সৃষ্টিকারী হাদিস দশটায় বাংলাদেশে দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন আসসালাম যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে তুলে জাহাঙ্গীর कैम छदिस एर इतिबृत्ति विश्वमयर क्रम विकाश परवर्ती अनुष्ठान पिस সম্মানিতা ইরেন এই মক্কার কাফের মুশ্রিকদের সম্পর্কে যে এরা যে রসল্লাহ সাল্লাহ আলি সালামের দাওয়াতের কথা কোরআনে করিমের কথা আল্লাহ পাকের বাণী যখন তিনি শোনাচ্ছেন তখন এরা যে এইভাবে পালায়ন করছি রসুল্লাহামের কাছে আসতে চাই না তো এরা কি চাই। কি করলে এরা সঠিক পথে আসবে এরা কি হৃদায়ত হবে এরা কি জান্নাতের রাস্তা ধরবে না জাহান্নামের রাস্তায় এরা অটল থাকবে আল্লাহ পাক এই মর্মে বলছেন যে এদের কাছে যদি আল্লাপাকিঠি পাঠিয়ে দেন তাহলে হয়তো হৃদায়ত হবে চিঠি সম্বোধন করে আল্লাহ আমি মোহাম্মদকে রসুল করে পাঠিয়েছি সাল্লাহ আলী হাসাল্লাম সুতরাং তুমি ইমানিয়াস আল্লাহর খোলা চিঠি লাগবে কোরআনে কেরেমের ওহি নাজল হচ্ছে এটা তাদের জন্য যথেষ্ট হইলো না রসুল উল্লাহলাম সারা জীবন ধরে তাদের মধ্যে আসাদ আল আমিন থাকলেন বড় সত্যবাদী এবং বিশ্বস্ত কাফেররা তাদের ধন সম্পদ আমানত রাখতে কাছে। আর সবাই এক বাক্যে মানত যে এই মোহাম্মদের মতো মানুষ পৃথিবীতে কাউকে দেখিনি আর কেউ মক্কায় জন্মায়নি তারপরেও যখন দিনের সাথে শত্রুতা থাকি আর ধর্মীয় শত্রুতা ইমান ইসলামের শত্রুতা ইমান কুফির শত্রুতা সবচেয়ে বড় শত্রুতা যার ফলে তারা কোনো রকমের ত্রুটি রাখেনি আল্লাহ দুরহিতাই এবং রাসুল্লাহ সাল্লি আসাল্লাম সাহবাইকে ওপর জুল অত্যাচার করতে আল্লাহরি কুল্লুম রিমিন তাদের প্রত্যেককে মনে করে এই কাফের মুশ্রিকদের প্রত্যেককে মনে করে যে আইউ আই তাকে একটা খোলা চিঠি দিয়ে দেওয়া হবে সাহি ফবাহ বোচান সোহফ তাদেরকে খোলা পত্রও পাঠিয়ে দেওয়া হোক যে পত্রে তাদেরকে সম্বোধন করা হবে যে তোমরা এ মান নিয়ে আসো কারণ আমি নবী পাঠিয়েছি আর সেটা যাতে পাই যে আকাশ থেকে আসছে আর না দেখতে পেলেও কুচিন কালেও নাই আল্লাহ পাক দেখিয়ে দিয়ে বিশ্বাস করতে বলেন না দেখে বিশ্বাস করতে হবে পাকের কথা না দেখে বিশ্বাস করতে হবে সব চাইতে সত্যবাদী মানব মধ্যে আম্বিয়ার রুসুল তাদের কথা কাল্লা কখনো এটা হবে না বেল্লা হাফুন আল আখেরা এরা কেন ইমান নি আসে না এই জন্যই যে বরং এরা পরকালকে ভয় করে না পরকাল সম্পর্কে চিন্তাশীল নাই পরকাল সম্পর্কে চিন্তাশীল হলে আর বলা লাগবে না যে তুমি ইমান নিয়ে আসো ইমান সুন্দর করো নামাজ সুন্দর করো এবাদত বন্দিগি সুন্দর করো হারাম থেকে বাঁচো ইসলামিক জীবন গড়ো এত বিস্তারিত কিছুই বলতে হবে না এ একটি ইমান আল্লাহর প্রতি ইমান আর আখেরাতের প্রতি ইমান মানুষের সার্বিক জীবনের সংশোধনের জন্য যথেষ্ট এরা আসলে আখেরাত কি ভয় করে না আল্লাহ বলছেন বল্লা আখেরা এরা আসলে পরকাল কি ভয় করে না কাল্লা কোশ্চিন কালো নেই আখেরাত চিন্তাশীল না হলে কখনো আল্লাহ জান্নার দেবেন না ইন্দকে শুনে রাখো এই কোরআন হচ্ছে উপদেশ স্মারক লিপি ফামান শাহ যে চাইবে এই কোরআনকে স্মরণ করুক কোরআন থেকে উপদেশ এখান থেকে শিক্ষা গ্রহণ করুক অমায়াজ করুন আইল্লা আসা আল্লাহ তবে আল্লাহ না চাইলে এরা উপদেশ নেবে না আল্লাহ না চাইলে এরা উপদেশ নেবে না আল্লাহ পাকি জবরদস্তি চান তাহলে হবে আর যদি তাদের পাক যে সৃষ্টি করে সৃষ্টিগত যে স্বাধীনতা দিয়েছেন যারা প্রকৃতির মানুষ তাদের মধ্যেই স্বাধীনতা রয়েছে যে ভালো হয়ে যাব। আর যারা ভালো প্রকৃতির মানুষ তাদের মধ্যেই স্বাধীনতা রয়েছে শরীরে এই ক্ষমতা হাড়ে হাড়ে সে অনুভব করছে হ্যাঁ তাই না যে আমরা যদি ভালো কাজ করছি ভালো জীবনযাপন করছি আমাদের মধ্যে খারাপ কাজ করার ক্ষমতা আছে তো আল্লাহ পাকরাবুল আলমিন এইভাবে স্বাধীন দুটি শক্তি দিয়ে আর এই দুটি শক্তির স্বাধীনভাবে প্রয়োগের ক্ষমতা দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন এর ব্যতিক্রম আল্লাহ যদি জবরদস্তি করতে তাহলে পরীক্ষাই থাকতো না জবরদস্তি হেদায়াত করে দেয় জবরদস্তি ওকে গোনার কোনো ক্ষমতাই দেওয়া হয়নি নেকির কোনো ক্ষমতায় দেওয়া হয়নি যদি এরকম হইতো যে কিছু লোককে নেকি করার ভালো কাজ করারই ক্ষমতা দেওয়া হয়। তাহলে তাদের জাহান নামে দেওয়া জুল মহজিদ আর এর বিপরীতটা হলো আল্লাহফাক রবুল্লাহ আলমিনের সুবিচার কায়ম হইতো না এই জন্য আল্লাফাক মানুষের মধ্যে দুটো গুণ দিয়েছেন ভালো মন্দ গণ দিয়েছেন আর মন্দ গুণকে দমন করতে বলেছেন মন্দ চরিত্রকে নিজের ভিতর থেকে বের করতে বলেছেন আর ভালো চরিত্রকে শক্তিশালী করতে বলেছেন আর এর জন্য আল্লাহ পাক আল কোরআন নাজেল করেছেন রাসুল্লাহ প্রেরণ করেছেন আল্লাহ এরা উপদেশ গ্রহণ করবে না তবে আল্লাহ চাইলে আল্লাহ ভয় যোগ্য আল্লা পাককেই ভয় করা উচিত আল্লাহ পাকের ভয়েই পাপ মুক্ত হওয়া উচিত ও আহলুল মাফেরা এবং তিনি আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষমা করার অধিকারী যোগ্য ক্ষমা করার যোগ্য অর্থাৎ তিনি ছাড়া আর কেউ ক্ষমা করতেও পারে না আর তিনি ছাড়া কাউকে ভয় করাও চলে না দুনিয়ার কোনো শক্তির ভয়। দুনিয়ার কোনো ব্যক্তির ভয়। যদি আপনি ভালো কাজ করেন তার ওপর কোনো প্রতিদান পাবেন না কারণ আল্লাহর ভয় আপনার অন্তর ছিল না এইরকমই আপনি আল্লাহ ছাড়া কারোর কাছে যদি আশা রাখেন যে তারা আমাদের মাফ করে দেবে অথবা করিয়ে দেবে তো ভ্রান্ত ধারণা যেমন যারা ব্যক্তি পূজায় লিপ্ত তাদের ধারণা মরিদ হয়েছি মরিদদের আল্লাহাক রবুল্লা আলম সুতরাং তার কাছ থেকে জান্নাত চাইতে হবে তার কাছ থেকেই জাহান্নাম থেকে রক্ষা চাইতে হবে আর এবং তার কাছে মার্জনা কামনা করতে হবে এখানে আমাদের সুরাতুল মুদাসের তফ শেষ শেষ আল্লাহ পাক রবুল্লা আলমী যেন আমাদেরকে তাক অর্জনের তৌফিক দান করেন আল্লাহ ভিরুত আমাদের অন্তরে যেন সৃষ্টি করে দেন আল্লাহ আপাকব্বের ভয়ে যেন ভালো আমলের তৌফিক দান করেন আর মন্দ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লা আপাকের ভয়েই যেন কল্যাণমূলক কাজের তৌফিক দান করেন দুনিয়ার স্বার্থ আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে লক্ষ্য উদ্দেশ্য না বানিয়ে দেন বরং লক্ষ্য উদ্দেশ্য যাতে করে আমাদের জান্নাত হয় সুফহান রব্বিকা রব্বিল ইস্তামাইসেফুল ওসালাম আলমর সালীম আলহামদুলিল্লাহ রব্লিল আলমিন এখানে অল্প সময় আছে যদি আপনারা কেউ প্রশ্ন করতে চান তাহলে প্রশ্ন করতে পারবেন জি জি জি ঠিক ব্যাসুদের নামাজ ভাই জিজ্ঞাসা করছেন যে আমরা কি জামাত করে পড়তে পারবো আর তার সাথে সফরের কথা বলেছেন তাহাজুদের নামাজ সফরেও পড়া যায় তবে কেউ যদি বাড়িতে তাহাজুত পড়তে অভ্যস্ত থাকি আর সফরের কারণে না আদায় করতে পারি আল্লাহ পাক তাকে নেকি দেবেন এই মর্মে একটি সাহি হাদিস রয়েছে সুতরাং আপনি যদি কোনো কারণ নাও পারেন সফরে তো অসুবিধা নেই নেকি পাবেন ইনশাল্লাহ কারণ আপনি ফিরে গেলে আবার শুরু করবেন আর সফর না হলে আপনি কন্টিনিউ করতেন দুই নম্বর কথা যে তাহাজুদ্জ্ জামাত পড়া তাহাজুদ্জামাত করে পড়ার কোনো প্রমাণ নেই তবে রমজান মাসে যদি হয় রমজান মাসে যদি হয় তাহলে রমজান মাসের তারাউ ক্যামুল্লাহ রাসরুল্লাহ সফিন দিন জামাত করেছেন আর উমার রাজি আল্লাহ তালও প্রতিদিনের জামাত কায়েম করে দিয়েছেন খলেফা রাশেদিন সন্ন্যত ও সন্ন্যাত আলীকুমে সুনাত ও সন্ন্যতুল খলাফায় রাশেদিন আল মেহদিন আমিমাদি আমার আদর্শকে মজবুত করে ধরো আর খলেফা রাশেদ আদর্শকে মজবুত করে ধরো সুতরাং রমজান মাসে হলে বা জামাত পড়তে পারবেন এই রাতের নামাজ কিন্তু রমজান ছাড়া অন্য সময় জামাত করে নামাজ না পড়াই সন্ন্যাত তবে আপনার হয়তো শুধু পরিবার আছে ছেলে নিজের ঘরে। যদি ডিজের ঘরে হয় তাহলে এইরকম কখনো জামাতে লেগে যেতে পারেন তার পড়ি এই সম্পর্কে বলা হইলো যে রাসুল উল্লাহামের সুন্নতের নিয়তে আটই পড়বেন সুন্নত মনে করে বেশি পড়বেন না বিশ কে সুন্নত মনে করা ভুল তিরিশ কেমন ভুল চল্লিশ কেমন ভুল বিশ রসুল্লা সাল্লামের সন্ন্যতনা এমনকি উমার ফারুক রাজিয়া তাল সন্ন্যতনাই সহি প্রমাণ করে না হাদিসে মহত্তম আলেকে রয়েছে যে ওবাইবিন কাবকে তামিমদারিকে রিয়া আল্লাহ তাল তাদেরকে উমার রাজি আল্লাহ নির্দেশ দিলেন যে তোমরা তারাই পড়াও মসজিদ নেহদা আশারাতন এগারো রাকাত আর বিশ রাখাতের হাদিস উমার রাজি আল্লাহ তালে যেমন কানান্না সে এক মুন লোকেরা পড়তো এই হাদিস বিচ্ছিন্ন মুন কাতে নাই বিচ্ছিন্ন সূত্র সুতরাং খালিফারুসন্নত না বিশ রাকাত তাহলে সহি বেশি পড়তে পারেন ষোলো আঠারো বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট অনেকে বেশি নামাজ পড়েছেন পড়তে পারেন কিন্তু এগুলো সুন্নত নফল নফল যাও দান খায়রাত জাকাত আপনি আড়াই শতাংশ দিয়ে তারপরে দান করবে দান আপনি যত টাকা আরে পাঁচ করেন দশ হাজার করে লাখ কোটি টাকা দান করেন হ্যাঁ আকা রোজিয়াল্লাহ তাল্লানের যদি ইমান মজবুত থাকে তাহলে আপনি সব দান করে দেন প্রয়োজন রয়েছে মুসলিম উমার জন্য দিনের খেদমতের জন্য দান করে দিন উমার রাজিয়াল্লাহ দান করে দেন অসুবিধা নেই কিন্তু আপনাকে জাকাত ঠিক রাখতে হবে যেটা সন্নত সেটাকে সন্নত বলবেন না জি তারাবিতে কোরআন খতমে তারাবি সন্নত নাই তবে খতমে তারাবি করলে ভালো কেউ যদি কোরআন খতম করে কিন্তু খতমটা সন্নতি হতে হবে বিধাতি খতম নয় যে যে পড়ছে সেও বুঝে না যে কি উচ্চারণ করছে আর আমি পড়ছি আর যারা পিছনে আছে তারা কিছু শুনতেই পারছে না শুধু হ্যাঁ হচ্ছে এইটুকু শুনছি কিন্তু শব্দ উচ্চারণ কিচ্ছু বোঝা যায় না যে গাফারু পড়লো না আমানু পড়লো হ্যাঁ ফাত্তা খুন বললো না ফাজিতানিবু বললো কিচ্ছু বোঝা যাচ্ছে না তো রকম তেলা যা প্রচলিত ভারত উপমহাদেশ তারাবির খতম এটা একেবারে সন্ন্যত খেলাপ এতে নেকি পাওয়া যাবে না আমার ধারণা জি আল্লাহ ভালো জানেন সময় শেষ হয়ে গেছে আল্লাহ পাক যান আমাদের ভুলভ্রান্তি মাফ করে দেন রসল্লাহ সাল্লা সাল্লামের আদর্শ মোতাবিক জীবন গড়ার তৌফিক দান করেন রসল্ল্লাহ নবীনা মোহাম্মদ ওলা আলি ওসাহাবিহ وَعَرَفْتُ اللهَ رَبّي أَشْرَقَ النُّورُ بِقَلْبِي مَلأَ الْقَلْبَ شُرُوحَ حَيَاتِي مُلَأَ ضَاءَ اللهُ دَرْبِي يَا لَسَعَادِي وَهَنَائِي يَا لَفَوْزِي وَعَلَائِي রফত রবি হ শিও হেলা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 जकत पाठातेउ बिंग नंबर शून्य iban gb 9 aray 300008301 টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন supportedbsdv.tv bs